रहमानीम आज कथा बत विशे जानुरी हजार अठारो ढाटी दैनिक पत्रिकार एक खबर सूत्र धरे সে খবরটির শিরোনাম হচ্ছে নিষ্ঠুর প্রতিবেশী এবং একজন বৃদ্ধের করুণ মৃত্যু ওই খবরে বলা হয়েছে যে একটি ফ্ল্যাটের ছাদে অবস্থিত কমিউনিটি হলে গায়ে হলুদ অনুষ্ঠান উপলক্ষে উঁচু আওয়াজে গান বাদদের ব্যবস্থা করা হয় তখন ওই ফ্ল্যাট ভবনে অবস্থানরত বসবাসরত হার্টের চিকিৎসাধীন একজন বৃদ্ধের ছেলে গিয়ে তাদেরকে নিচু আওয়াজে গানবাদ্য করতে বলে প্রতিবাদ করে অথবা এই উঁচু আওয়াজে গভীর রাতে গানবাদ্যের আয়োজন বন্ধ করতে বলে এরপর পরদিন সেই ছেলেকে ডেকে এনে মারধর করা হয় তাকে রক্ষা করার জন্য তার পিতা এগিয়ে আসে তাকেও মারধর করা হয় এরপর তার মৃত্যু ঘটে হাসপাতালে নেওয়ার পর এই ঘটনাটির পর একদিন দুদিনের মধ্যে ঢাকার আরও কোনো কোনো অনলাইন পত্রিকায় গণমাধ্যমে ঢাকায় আবাসিক এলাকায় পার্টি অনুষ্ঠানের যে বিড়ম্বনা এটা নিয়ে একের পর এক খবর ছাপা হয় এটা যে নগরবাসীর জন্য একটি বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং যারা রোগী অন্তঃসত্ত্বা নারী বৃদ্ধ জন্য একটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এর উপর খবর প্রচার হয়েছে আমরা এ সম্পর্কে ছোট্ট করে কয়েকটি কথা বলতে চাই এক নম্বর কথা হচ্ছে গান সম্পর্কে গত কয়েক বছর যাবত বাংলাদেশের নাম করা কথিত কিছু বুদ্ধিজীবী যারা এটাকে শুধু প্রগতির চিহ্ন হিসাবে প্রচার করার চেষ্টা করেছেন এবং গানবাদদের বিরুদ্ধে যারা রয়েছে গানবাদ্য হারাম বলে যারা মনে করেন তাদেরকে প্রগতি বিরোধী জঙ্গিবাদী হিসাবে আখ্যায়িত করারও চেষ্টা করেছেন তারা আমরা আজকে দেখতে পাচ্ছি যে গানবাদ্য উঁচু আওয়াজে গভীর রাতে করার এবং নাচ গানের পার্টি করার আবাসিক এলাকায় যে একটি প্রবণতা শুরু হয়েছে এটি ধর্ম পালন করে এবং ধর্ম পালন করে না ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এবং ধর্মীয় দৃষ্টিকোণের বাইরে থেকেও আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে এবং নানা ধরনের ঘটনা দুর্ঘটনা এমনকি মৃত্যুর ঘটনা নিহত হওয়ার ঘটনা মামলা মোকদ্দমার ঘটনাও ঘটছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে গানবাদ্য এটি মুসলিম সমাজের জন্য প্রগতিশীলতার কোনো উদাহরণ কিংবা চিহ্ন আসলে নয় শুধুমাত্র ধর্মীয় জীবন যাপন ধর্মীয় দিক নির্দেশনার বিরুদ্ধে যাওয়ার জন্যই যারা গান বাদ্যকে উৎসাহিত করছেন তারা মূলত কুপমণ্ডু ভন্ড, প্রতারক এবং এ সমাজের জন্যে বুদ্ধিভিত্তিক বিস্ফোরা তাদের এসব প্রেরণা এবং উৎসাহ থেকে এ সমাজ এবং এ দেশের মানুষের নেওয়ার আসলে কিছু নেই আমরা দ্বিতীয় যে কথা বলতে চাই সেটি হচ্ছে সকল মানুষের জন্য। বিশেষত যারা অসচেতন যারা এসব গান বাদ্যের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলতে যান চান উপভোগ করতে চান তাদেরকে বলবো, যে এ ধরনের গানবাদ্য আসলে দুটি কারণে ভয়ঙ্কর একটি হচ্ছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা কবিরা গুণা গান বাদ্য বাদ্যসহ গান এবং অশ্লীল গান এগুলো ইসলামী শরীয়তে কঠিনভাবে নিষিদ্ধ এটা মেনে চলা উচিত এই নিষিদ্ধতা বিশেষত যারা মুসলমান আর দ্বিতীয় দিক হচ্ছে এটা তো একটা উৎপীড়ক ব্যবস্থাপনাও আশেপাশে যারা অবস্থান করেন যারা ধার্মিক অথবা ধার্মিক নন প্রকাশ্যে পোশাকে আচার আচরণে তাদের জন্য এটা একটা পীড়নকারী একটি আচরণ একটি ব্যবস্থাপনা তাদের মধ্যে যারা রুগী রয়েছেন যারা অন্তরসত্ত্বা নারী রয়েছেন শিশু রয়েছেন বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন তাদের সকলের জন্য এটা একটা বড় কষ্টের কারণ এজন্য এ ধরনের গানবাদ্যের ব্যবস্থা করা এটা দিনে হোক কিংবা রাত্রে হোক আবাসিক এলাকায় ফ্ল্যাট বাসার ছাদে কিংবা কোনো একটি বাসায় যেখানে আওয়াজ সীমিত থাকে না বরং অন্যদেরকে সে আওয়াজ শুনতে বাধ্য করা হয় সকল ক্ষেত্রেই এটা একই সঙ্গে কবিরা গোনা একই সঙ্গে উৎপীড়নের কবিরা গোনা এখান থেকে আমাদের বাঁচা উচিত ধর্মীয় দিক থেকেও এই বেঁচে থাকার নির্দেশনা আমরা পাই আর মানবিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও সকল প্রতিবেশীদের প্রতি আমার আওয়াজ আমার আচরণে যেন কেউ কষ্ট না পায় এই বিবেচনা থেকেও এখান থেকে বেঁচে থাকা সকলের জন্য দরকার আমরা এ ধরনের কালচার সংস্কৃতি উদ্যাম গান বাদ্য উঁচু আওয়াজে এটাকে সবাই যার যার অবস্থান থেকে নিরুৎসাহিত করার চেষ্টা করি এর মধ্যে কোনো দিক থেকেই কোনো মঙ্গল নেই আমরা তৃতীয় পর্যায়ে অন্য একটি কথা বলতে চাই সেটি হচ্ছে উঁচু আওয়াজের প্রসঙ্গ আসলে অন্য একটি প্রসঙ্গ আসে কিছু আসে নিজেদের ভেতর থেকে কিছু প্রসঙ্গ বাহির থেকে উতলা হয় সেটি হচ্ছে শহরে নগরে ওয়াজ মাহফিলের উঁচু আওয়াজ সারা বাংলাদেশে বিশেষত শীতের মৌসুমে ইসলামী মাহফিল গুলো তাফসির অনুষ্ঠিত হয় প্রকাশ্যে মঞ্চে ময়দানে রাজপথে গলিতে ग्रामे सब महफिलगुल व्यापक भावे लाउड स्पीकार और माइकर व्यवहार मानुषर अनाग्रहर को कारण है ना से उत्सव आग्रह अथवा उचू आवाज़ ग्रामे मानुष के व्यापक क्षतिकर भा कष्टदायक भावे, भावे स्पर्श करना कंतु शहरे नगरे जख महफिलगुलू है तक एम अनेक समय महफिल भेतरे मानुष रही दुशो तीन शो कि लाउड स्पीकार माइकर व्यवहार होनेकी কোথাও কোথাও কোনো বাসার জানালার পাশে কোথাও কোথাও আবাসিক এলাকার এমন ভেতরে এত উঁচু আওয়াজে হতে থাকে যে অনেক মানুষ কষ্ট পেতে থাকেন এবং এই মাহফিলগুলো বা এই উঁচু আওয়াজগুলো অনেক সময় গভীর রাত পর্যন্ত চলতে থাকে আমরা যারা মাহফিলের আয়োজক তাদের কাছে অনুরোধ করব যে বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহরনগরগুলোতে প্রথম প্রস্তাব থাকবে মাহফিলগুলো যেন গভীর রাত পর্যন্ত না হয় অথবা মাহফিলগুলো যেন এমন ব্যবস্থাপনায় হয় তার লাউড স্পিকারের ব্যবহার মাইকের ব্যবহার যেন অসুস্থ রুগ্ন বৃদ্ধ বৃদ্ধা যাদের ঘুম ভাঙার কষ্ট হতে পারে উঁচু আওয়াজের কষ্টে তাদের রূপ কারণ হতে পারে প্রচণ্ড বিরক্তির কারণ হতে পারে তাদেরকে বিরক্তি এবং তাদের পীড়ন শব্দের পীড়ন থেকে তারা রক্ষা পান এ ব্যবস্থা যেন সযত্নে করার চেষ্টা করা হয় আর কোন শহরের কোন মাহফিল যদি এমন অংশে হয় এমন অঞ্চলে হয় যেখানে ঘন বসতি নেই যেখানে উঁচু আওয়াজের দ্বারা মানুষের কষ্ট পাওয়ার সম্ভাবনা কম সেখানে এই সতর্কতার এতটা প্রয়োজন হয়তো নেই ইসলামী মাহফিলগুলোতে স্পিকার কিংবা মাইকের বাড়তি ব্যবহার ভুল ব্যবহার কিংবা অপব্যবহার নিয়ে অনেক চমৎকার আলোচনা করেছেন শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তেতমানী দামা কাতুহুম তার কিতাব জিক্র ফিক্র এই কিতাবের ভেতরে এ প্রসঙ্গে একটি অধ্যায় রয়েছে যে কেউ সেটা দেখেও নিতে পারেন ইনশাল্লা আমরা এর সঙ্গে কথাও বলতে পারি যে সমাজে মাহফিলের বিরুদ্ধে ইসলামী জলসার বিরুদ্ধে তাফসির মাহফিলের আয়োজনের বিরুদ্ধে এক শ্রেণীর মুষ্টিমেয় লুক রয়েছে যারা নানা রকম প্রচার এবং উস্কানি দেওয়ার চেষ্টা করে যারা এই উঁচু আওয়াজের ইস্যু তুলে বিভিন্ন সময় বিভিন্ন রকম অপপ্রচারমূলক কথা বলতে চেষ্টা করে আমরা মনে করি যারা মাহফিলের আয়োজক যারা দিনই এই চর্চাটাকে রক্ষা করতে চান বিকাশ করতে চান প্রচার করতে চান তাদের এটাও একটা দায়িত্ব যেন এই অপপ্রচারকারীরা মাহফিল বিরোধীরা ইসলামী দাওয়ার যে কোনো প্রোগ্রামকে অভিযুক্ত করতে না পারে এবং সেটাকে সীমিত করার সংকুচিত করার নানা ধরনের পায় তারা এবং জাল ফাঁদ পাততে না পারে সেটার জন্যেও আমাদের সংযম ব্যবস্থাপনায় নানারকম সতর্কতা এবং নাগরিক শ্রেণীর কষ্টের কোনো কারণ না হয় যারা ওই সময়ে গভীর রাতে মাহফিলটি শুনতে আগ্রহী নন তাদের ক্ষেত্রে এটা পীড়াদায়ক কোনো কারণ না হয় অপপ্রচারকারীরাও হাতিয়ার বানাতে না পারে এদিকগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখব যারা ইসলামী মাহফিলের বিরোধিতা করেন করতে চেষ্টা করেন তাদের জন্য অবশ্য অনেক জবাব রয়েছে পূজার সময় মায়ের আওয়াজ অনেক উঁচু থাকে দেশীয় অনেক অনুষ্ঠানের সময় উঁচু থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উঁচু থাকে একটি মহল্লায় বা নগরে বা সমাজে নানা সময় মাইকের উঁচু আওয়াজ গভীর রাত পর্যন্ত বাঁচতে থাকে এজন্য যারা ইসলামের বিরোধিতা থেকে এটার বিরোধিতা করেন তারা তাদের কোনো যুক্তি আসলে নেই কিন্তু আমাদের অবস্থান হচ্ছে এই যে ইসলামের কথাটাই যেন মানুষের জন্য পীড়াদায়কভাবে উপস্থাপিত না হয় স্বরোপিত যে নিয়ন্ত্রণ ব্যবস্থা ইসলাম আমাদেরকে দান করেছে যে নির্দেশনা দিয়েছে সেখান থেকেই মানুষের কষ্টদায়ক যে কোনো অবস্থান অথবা পদ্ধতি থেকে বেঁচে থাকার চেষ্টা করার জন্যই আমরা এ বিষয়ে আরও সুপরিকল্পিত আরো সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে মাহফিলগুলোর আওয়াজ ব্যবস্থাপনাটাকে সম্পন্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যারা সহিনিয়ত দিনের কাজ করছেন তাদেরকেও সুন্দর পন্থায় দিনের প্রচার করার তাওফিক দান করুন আর যারা গান বাদ্যের পাপ পাপাচারের মাধ্যমে উঁচু আওয়াজে প্রতিবেশীদেরকে কষ্ট দেওয়ার ব্যবস্থা করছে এবং এখনও মেতে আছে কানে এটা নিতে চায় না তাদেরকেও এ থেকে রক্ষা পাওয়ার মুক্ত হওয়ার এবং জাহান্নামি এই আয়োজন থেকে নিজেদেরকে বাঁচানোর মানুষকে উঁচু গান আওয়াজ থেকে আওয়াজের পীড়ন থেকে বাঁচানোর রক্ষা করার তাওফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে বাঁচান হেফাজত করুন ওয়াকিরু দাওয়ান আল আলহামদুলিল্লাহি রব্বিল